প্রিয় শ্রোতা অবস্থাপিত হচ্ছে আয়াত দশ থেকে 14 পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম রাওয়াত ত্ববারানী ফিল কাবীর عن ابي مالک الاشعراني নুসখতে আরসেটা আর এক নুসখতে আরসে আদিল মুসা الاشআরী হাশায়ে সাভি এবং হাশায়ে জামালের الله عنه থেকে হযরত ইমাম ত্ববারানী রাহিমাহুল্লাহ যা উল্লেখ করেছেন যে আনাহু সামি আন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা আকাফু আলা উম্মতি أمار أمتي روكور تابت بشراشن کا قرية ذكرا منها أن يفتح لهم الكتاب فيأخذهم المؤمن يبتغي تأبيله وليس يعلم تأبيله إلا الله تنتا تنتا بشراشن کا قرية ترمد ده رسول صلى الله عليه وسلم اكتا اتاول لك قرية جا تادش حمنا كتاب خل دعا حبه كتاب خل دعا حبه فيأخذه العلم كتاب من قرآن الكريم কোরআনে করিম তাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হবে তো উন্মুক্ত করে দেয়া হবে এটার অর্থ হলো কোরআনে করিম থেকে থেকে মাজামিনা করিম বুঝা এটা সবার জন্য সহজ করে দেয়া হবে। ইউফতাহা লমুল কিতাব ফাইয়া আুজাহুল মুমিন মমেন সে কিতাব নেবে অর্থাৎ কোরআনে করিমের থেকে মাজামিন সে নেবে বোঝার চেষ্টা করবে ফাইয়া ইয়াবি ইতা সে সব আয়াতের ব্যাখ্যা করতে সে চাইবে যে আয়াতগুলো সেগুলোর ব্যাখ্যা পিছনেও সে পড়বে অথচ মুতা আয়াতের ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না এরপর আয়াতটা যারা কাফের তাদের সম্পদ এবং তাদের সন্তান করতে তারা জাহান নামের ইন্ধন হবে তাদের অভ্যাস এবং তাদের পূর্বে যারা ছিল তাদের মত এবং যারা ছিল তাদের মত সেটা কি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে তাই আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন ধ্বংস করে দিয়েছেন তাদের তো এটাই যে তাদের অভ্যাস তাদের আদত আলে ফেরাউনের আদতের মতো কোন দিক দিয়ে মতদাবু বি আয়াতিনা কাদ্দু বি আয়াতিনা এই কথাটা বোঝা গেছে আগে তারপর তাফসির আনা হলো আয়াত হয়েছে যখন রসুল সাল্লাম ইহুদিদেরকে কথা বললেন তখন ইহুদীরা বলতেছে কিছু যে কোরাইশের কিছু অনভিজ্ঞ লোক লাই আরিফুন যারা যুদ্ধ করতে জানে না এই অনভিজ্ঞ কিছু মানুষকে আপনি হত্যা করেছেন এটার কারণে ধুকাই পড়েন নাম যে আমাদের সাথে লাগেন তাহলে কথাটা আল্লাহ বলতেছেন কাফারু মিনালিয়াহুদ শীঘ্রই তোমরা পরাজিত হবে জাহান্ন তোমাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে অবিইসাল মিহাত স্তুক লাবন সায়ুগ লাবন বিত্যা এৱিয়া পরাজিত হবে। ফিদ্্যুনীিয়া দুনিয়াতে পরাজিত হবে বিকাতলি والল আস্্ৰি ওভাব বিল জিজিয়া এগুলোপ কষদকা আজাালী সবগুলি হৈছে মুদিদূ প্ হৈছে। কতল আ্ তবে জিজিয়া ুস সাৰণ তহ এটা হবে ফিল আিরা এলা জাহান নাম ফতাদখুলও নাহা নিকট তোমাদের ্যাকপ্ৃত করা হবে। এরপর তোমরা নামে প্রবেশ করবে মুখাতা এক দুই মুসলমানরা তিন কাফেররা ইহুদিরা মুসলমানরা কাফেররা তো আগে থেকে বলতেছে যে তোমরা শীঘ্রই পরাজিত হবে তোমরা যদি পরাজিত হবে যে এটার একটা নিদর্শন আছে দেখো ওই দলে যে দুটা দল একত্রিত হয়েছিল তাদের একটা দল ছিল শক্তিশালী আর একটা দল ছিল বাধ্য দুর্বল কিন্তু দুর্বলরাই জয়লাভ করছে অতএব আল্লাহ মুসলমানদেরকে যদি জাহেরি সামান কম থাকে তারপর সাহায্য করতে পারেন সেই হিসাবে তোমাদের জন্য একটা নিদর্শন আছে মুসলমান আর কাফেরদের জন্য আছে এরা যেন পরবর্তীতে ভালো হয়ে যায় তো লাকুম এর তিনো فرقا হতে পারে ইহুদ মুসলিমিন কুফর মুশরিকিন لقد كان لكم ايه তোমাদের জন্য নিদর্শন রয়েছে ইব্রাতুন শিক্ষার উপকরণ রয়েছে যুক্কিরাল ফায়দুল লিল ফাসলি আয়াতুন মুয়ানাস ফায়েল তারপর কানা মুজাক্কারানা হলো ফায়েলটাকে কেন লিল ফাসলি ফায়েল এবং ফায়েলের মাঝে فاصله থাকার কারণে দুটা দলের বিবরণ দিতেছেন ফি আতুন তো কাতিল কাুন একটি দল আল্লাহ রাস্তায় যুদ্ধ করছিল আর অপর দলটি ছিল কাফের। একরকম ওখরার সিপত আনা হয়েছে আর এক রকম দু একরকম তো আনা যেত ফি আতুন তোকা তিল ফি সাবি লোকা তিলো মোমেনদের ব্যাপারে বলা হলো ফি আতুন তোকা ফি ওদিক দিয়ে ব্যাপারে বলা যেতরাতে মেনা বলা যেত কিন্তু ওখানে ইমান ইমান না এনে তুকাতুফি সাবির না হলো আর কাফেরদের বেলায় তুকাত না বলে কাফেরা বলা হয়েছে কেন বলা হলো এটা আবু হাইয়ান উন্দিল এটা হেকমত বলেন যে প্রথম অংশে ইমান এর দাবি কি ইমানের যে দাবি সেটা উল্লেখ করা হয়েছে আর দ্বিতীয়টার মধ্যে এর করা প্রথমটার মধ্যে ইমান উল্লেখ না করে ইমানের যে দাবি কেতাল ফি সাবিহ সেটা উল্লেখ করা হয়েছে আর দ্বিতীয়টার মধ্যে কেতাল ফি সাবি তাহুদ এটা উল্লেখ না করে এটার নতিজাটা উল্লেখ করা হয়েছে নতিজা হল কুফুর যদি করে তাহলে কাফের হয়ে যায় নতি বলা কথাটা। ইহুদিদেরকে জানা বলা হচ্ছে জন তাদের অধিকাংশই ছিল পদাতিক সাহাবিদের বিবরণটা দিলেন মাত্র দুইটা ঘোড়া তারপরে ছয় জনের গায়ে মাত্র লোহ পোশাক লোহার পোশাক আটটা তলোয়ার আর সবাই প্রায় খালি পেয়ে হাঁটতেছে হাঁটতেছেন হাইটে হাইটা যেতেছেন তো এবার চিন্তা করো যে এক পক্ষে ওই ওই পক্ষে প্রায় হাজারের মতো হাজার পুরো মোসাল্লা একেবারে সাতশোর মতো ঘোড়া ওদের কাছে একশোটা ওট আর তো তলোয়ার তলোয়ারের নাই ওরা তোর খালি হাতে আসবে না আর এই পাশে কল্পনা করো ৩১৩ তেরো জন মানুষ দুইজনের হাতে শুধু দুইটা তলোয়ার দেখা যায় না কয়টা আটটা তলোয়ার দেখা যায় জনের হাতে আটটা তলোয়ার দেখা যায় আর ঘোরা ছয় জনের গায়ে লোহ পোশাক আছে আর সবাই খালি গায়ে তলোয়ার কারো হাতেই নাই হয়তো কারো হাতে লোহার বর্ম আছে ইয়া বর্ষা আছে বর্ষা আর কেউ এমনি হালকা ফালকা লাখ লুটে নিয়ে হাতে দাঁড়িয়ে আছে কেউ খেজুরের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে কি আজীব এক ব্যাপার নিজেকে কল্পনা করো আর ওই পাশটা তুমি চিন্তা করো যে এই পাশে তিনশো তেরো জন দাঁড়িয়ে আছে আর এই বাকিদের হাতে হাতেই অধিকাংশ লাঠি সোটা এগুলো ওনার তো আসছিলেন আবু সুফিয়ানের বাহিনীকে হামলা করার জন্য আবু সুফিয়ানের বাহিনীতে যাছিল ছিল তার চেয়ে ওনাদের সংখ্যাটা একটু বেশি ছিল সেই হিসেবে আসছিলেন কিন্তু আল্লাহ তালা তো মোকাবেলা লাগিয়ে দিয়েছেন অন্যদেরকে সামনে যেটা আসবে সুরে আমি তো সেখানে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ তালা দুসেন্ট তাহবিরও মজবুত হয়ে গেছে আল্লাহ বিজয় দিয়ে দিছে এই যে বিজয় দিছেন এটা কি রসুল সাল আলী হাসালাম সেখানে ছিলেন আল্লাহ যখন আল্লাহ তুকুমের উপরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে আল্লাহ এরকম বিজয় দেন দেন দিছেন সামনে ইনশাল্লাহ দেবেন এই আনার দ্বারা মাকসাদিগুলো মাকসাদিগুলো আর কোনটা ফাথো ওনারা ঠিক টাইতেছে ওই যে একদিন বলছিলাম না যে আমাদের আকাবেররা যখন ইংরেজদের মোকাবিলা যুদ্ধ করবেন কি করবেন না পরামর্শ করছেন তো একজন বলতেছে যে আমাদের কাছে তো অস্ত্র শস্ত্র কিছুই নাই পরে আরেকজন দাঁড়িয়ে বললেন যে আমাদের কাছে যা ছিল তাও নাই তো পরে সাথে সাথে মোহাম্মদ থানবি একজন ছিলেন তিনি বলছেন হ্যাঁ হাজরত বুঝে এসে গেছে উনি একটু অন্য রায় দিতেছিলেন বাস সবার সিদ্ধান্ত হয়ে গেছে যে আবার যুদ্ধ করা হোক এরপরে যুদ্ধ হইলেন আমিরুল মিনিন হাজিমজুল হাজের মাক্কি এরপরে সেনা কমান্ডার কাসিম নানুতবি তারপরে বিচারপতি প্রধান বিচারপতি রশিদ আহমদ গঙ্গুহি আর অপর দলটি ছিল কাফের তারা তারা নিজেদেরকে মুসলমানদের দ্বিগুণ দেখছিলিগুণ দেখছিল সুস্পষ্টভাবে দ্বিগুণ দেখছিল তারা নিজেদেরকে মুসলমানদের দ্বিগুণ দেখছিল এখানে দেখুন ইয়ারা হুম এটার মধ্যে দুইটা কেরা বিল ইয়াঈ ও তা মানে ইয়ারাও না হুম তাও না হুম তো ইয়ারাও না হুম এখানে ইয়ারাও মধ্যে একটা জমির আবার হুম এখানে আরেকটা জমির এখানে আরেকটা জমির একটা আলকুফারটাকে আলকুফা রু ও পরা যাবে আর রাও করা যাবে আলকুফা রু হলে দেখালেন আর রা পড়া হলে এটাকে ইয়ারাও না এই হুম তারা নিজেদেরকে দেখছিল্য হল আই আকিন তাদের চেয়ে বেশি দ্বিগুণ দ্বারা আসলে দ্বিগুণ না বরং বেশি তো এরা কত ছিল তারা ছিল প্রায় এক হাজার তথা তাদের সংখ্যাটা ছিল আসলে নয়শো জন কত ছিল নয়শ জন একশোটা ঘোরা ছিল ঘোরার সংখ্যাটা মনে ভুল বললাম একশো টা ঘোরা ছিল সাতশোটা উঠছিল আর এই অস্ত্র তো ছিল অনেক রুস্পষ্ট ভাবে মানে এটা অস্পষ্ট ছিল না একদম চাক্ষুষ তারা দেখতেছে যে মুসলমানদের যে তাদের সংখ্যাটা অনেক বেশি কিন্তু তারপর নিশ্চয়ই এতে রয়েছে বিবেকের জন্য শিক্ষা নিশ্চয়ই এতে বিবেকবানের জন্য শিক্ষা রয়েছে এটা একটা সুরত দেখানো হয়েছে জমিরের মানটা গুলোর আম একটা এটাই আগে পরে তর্জমা তোমরা যা পরে আসলে এটা হলো প্রথম সুরত যেটাই এখন মুসানা বললেন ইয়ার কুফার আং ফুসাহিম এবার দ্বিতীয় সুরত ইয়ার মিনুন আল কুফারা ফফু সেমালমুকিনিসল অংস তিনকিনফার ম চারালকুফার অস্তম ম কয়টা সুরত হলো এই পাঁচটা সুরত হলো আলা সুরতে পাঁচ সুরত যেটা যেটা বলা হলো আলা আতিল ইয়া আমা আলা এর সুরতে তাই সুরতে আরো চারটা সুরত তারাও না এক নম্বর দুই নম্বর সুরত تَرَاونا ايها المؤمنون الكفار مثل المسلمين على هذا في الايه التفات اكون ترى ليك رقم على هذا في الايه التفات من الخطاب الى الغيبه كنت صورتي دي 2 نمبر تراون ايها الكفار المسلمين مثل المسلمين تراون ايها الكفار المسلمين مثل المسلمين كم تراونا أيها الكفار المسلمين مثل لي الكفار تراونا ايها الكفار المسلمين مثلين على هذا في الايه التفات من الخطاب الى الغيبة يبقى شغل দেখো নটা সূরত হলো দেখো প্রথমে মুসালাফে যেটা এখানে উল্লেখ করছেন যে ইরাউ এর ফাইল হলো কাফের হোম জুমিরের মাঝেও কাফের মিছলাইহিম জুমিরের মাঝে হলো উদ্দেশ্য দুই নম্বর স্রোত মুসলমানরা কাফেরদেরকে নিজেদের দ্বিগুণ দেখছিল এখানেও দ্বিগুণ দেখছিল তার মানে কাফেররা তো আছে প্রায় এক হাজার কিন্তু মুসলমানরা কাফেরদেরকে দেখতেছে প্রায় দু হাজারের মতো কথাটা বুঝছো মুসলমান ইয়ারাল মু আলকুফা মিসকু मुसलमान राफे का द्विगुण देखो तो द्विगुण देखो देख नंबर मिसल का मुसलमान निजेदीगुण काफेर मुसलमान के देखी निजेदुन तमाम काफेर मुसलमान देखते से प्राय दो हजार পাঁচ নম্বর এবার তারা ইয়াল আইন তাহলে তারাও না হতে পারে কাফের হতে পারে দুই সুরতে দুই রকম হবে তো প্রথম হলো মোমেন তারাওনা তোমরা কাফেরদেরকে মুসলমানদের দ্বিগুণ দেখছিলে এখানেও দ্বিগুণ দেখছিলে মানে বেশি দেখছিলে তাহলে দেখো এখানে তারা হুম মিস এই মিসাই হিম এর মেজদাক হলো মুসলিম তাহলে মুসলমানদেরকে তারাওনা বলে খেতাব করতেছে আবার সেই মুসলমানদের তারাওনা আছে তাই না তো এই সুরতে এখানে মুসলমানদের প্রথমে বলতেছে তারাওনা এরপরে মুসলমানদের দিকে জমিরে গায়ে ফিরানো হয়েছে মিস তোমরা কাফেরদেরকে নিজেদের দ্বিগুণ দেখছিলে মানে এখানে আকসার দেখছিলে এখানে দ্বিগুণ মানে হচ্ছে যে তোমরা মুসলমানদেরকে কাফেরদের দ্বিগুণ দেখছিলে এখানে দেখো তোমরা কাফেরদের এখানে এসতে হলো না কয়টা হলো হলো সুরতের মধ্যে একটা জিনিস মোস্তারাক সেটা হলো বাস্তবের চেয়ে প্রত্যেকে বেশি দেখতেছে কাফেররা মুসলমানদেরকে দেখে বা কাফেররা নিজেদেরকে দেখে যাই দেখে বাস্তবের চেয়ে বেশি দেখতেছে তাই না বাস্তবের চেয়ে বেশি এবার সুরে আঙফালের মধ্যে আল্লাহ তালা কি বলছেন মানে যখন তোমরা ওখানে আল্লাহ বলছেন যে যখন তোমরা আল্লাহ করে এবং তাদের কাছে এখানে যতগুলো শুরুতে হলো তাক সিলের কথা আসছে এই আয়তের দ্বারা বোঝা যায় যে প্রত্যেকের প্রত্যেকের সংখ্যা অপর পক্ষের সংখ্যাটাকে বেশি করে দেখছি ওখানে হইলো যে আল্লাহ প্রত্যেকের নজরে অন্যের সংখ্যাটাকে কম করে দেখাইছেন দুইটার হল হলো যে কম করে দেখেছেন যেটা আনফালে আসছে সেটা হলো যখন শুধু মোলাকাত হয়েছে আর এটা হলো যখন যুদ্ধ শুরু হয়ে গেছে যেটা বলা হয়েছে ওখানে হলো যুদ্ধটা যখন শুরু হয় নাই সামনাসামনে হয়েছে তখন আল্লাহ তালা প্রত্যেকের কাছে প্রত্যেকের সংখ্যাটা কম দেখেছে না আল্লাহ যেটা সিদ্ধান্ত করে রাখছেন সেটা হয়ে যায় কাফেররাও যখন দেখলো যে ওদের সংখ্যা একদমই কম তো এই গুলো করে দেওয়া তো আমাদের কোন ব্যাপারই না আর মুসলমানরাও যখন দেখলো কিছু হিম্মত লাগলো যেই লাগলো সাহাওয়ার আগের আয়তের মধ্যে যুদ্ধ যে হাদের একটু আসছে বদলের প্রথম যুদ্ধ এরপরে আসতে হলো জুগিন আলী নাজ ফকবর আগের আয়তের সাথে মোনাস্তাবাদ কি এটা এটা বলেন বলা হয় যে এই ইমান ইসলামের জন্য মানে যে জিনিসটা এবং মুসলমান হওয়ার পর ইসলামের হুকুম আহ কাম মানার জন্য মানে যে জিনিসটা সেটা হলো হুববে দুনিয়া কাফেরদের জন্য একদম ইমান ইসলাম গ্রহণ করার জন্য মানে ওই যে তারা কুহুরি করে কি জন্য এই যে কাফের ইমান গ্রহণ করে না ইসলাম গ্রহণ করে না এই কাফেরদের জন্য ইমান ইসলাম কবুল করার জন্য মানের এবং মুসলমানদের জন্য ইসলামের জন্য কোরবানি দেয়া এটার জন্য মানে হলো হুববে দুনিয়া এই হুব্বে দুনিয়ার বেসাবাহি অস্থায়িত্ব এখানে বলতেছেন এর পাশাপাশি আল্লাহ যারা তা অবলম্বন করবে মানে আল্লাহকে ভয় করে মুসলমান না হলে মুসলমান হয়ে যাবে আর মুসলমান হয়ে থাকলে আল্লাহ হুকুমের উপরে জমে থাকবে তাদের জন্য পুরস্কারের কথা আসতেছে তো দুনিয়ার বেসাবাহি এবং যারা আল্লাহ তালার হুকুম মানবে তাদের জন্য জান্নাতের পুরস্কার এইটা বলে তার দিচ্ছেন যে ইমান যদি না এনে থাকো তাহলে ইমান আনো আর ইমান এনে থাকলে ইসলামের জন্য কুরবানি দাও নিয়ে আসছেন ওটা একটু শোনাই তাহলে এই আগে বুঝতে হবে তো তিনি শিরোনাম দিচ্ছিলেন রক্তা আলী ইমরানুকু হ্যাঁ সুরায় আলী ইমরানের একদম প্রথম প্রথমে শুর গোয়সারা করতে সিধে রাস্তা কী কী হ وہ اللہ تعالی نے قبول کر کے یہ قرآن بھیج دیا جو سراطِ مستقیم کی ہدایت کرتا ہے پھر سورہِ بقرہ میں اکثر احکامِ شرعیہ کا اجمالی اور تفصیلی بیان آیا جس کے زمین میں جا بجا کفار کی مخالفت اور ان سے مقابلہ کا بھی ذکر آیا کوئی ایک جگہ سے کہا پھر در مقابلہ کو যা বজা কফার কি গলা পানে কি দোয়া ইসব সাল ইমরান মে আফার কে মালাত اور ہاتھ اور زبان سے ان کے مقابلہ میں جہاد کا بیان ہے হাতলা মে জাহাদ মু জাহাদ বয়ানোয়নসমিল কা কি তশরফ ও তফসিল কা মানুষের সামনে শোভনীয় করে দেয়া হয়েছে হকবর শাহা চিত্তাকর্ষি বস্তু সমূহের ভালোবাসা হকবাহ চিত্তাকর্ষক বা চিত্তাকর্ষি বস্তু ভালোবাসা মানুষের সামনে সুভনীয় করে দেযা হয়েছে মন যেটা চায় এবং মন যেদিকে আহ্বান করে তো বলতেছে যে সব মানুষের সামনেই এই শাহওয়াতের মহাব্বতকে করে দেয়া হয়েছে মোজাইনটা করে দেয়া হয়েছে ফাইলকে। সব মানুষের দিলের ভিতরেই দুনিয়ার মহাব্বত এটা দিলের মধ্যে ভরে দিচ্ছেন এব ভিতরেই দুনিয়ার মহাব্বত ভরে দিয়ে আবার এই মহাব্বতটাকে কতটুকু রাখবে কতটুকু ছাড়বে এটার জন্য হুকুম আকাম দেওয়া হুকুম আহ কামের একেবারে নিজের মা বাবার প্রতি মহব্বত তারপরে বৈধ দুনিয়ার মহব্বত এই যে এইটা এই পরীক্ষা করার জন্য আল্লাহ তালে মোসায়ন করে দিয়েছে তাহলে দেখো এখানে এই আয়াত থেকে যেটা বোঝা যাচ্ছে অতটুকু ভালোবাসা এটা মজমুম না বরং এটা তো অনেক ক্ষেত্রে শরীত হুকুম হকের জন্য জরুরি তো ফিত্রি মহাব্বত আল্লাহ তালদাদের দিলে ঢেলে দিচ্ছে এরপরে বলতেছে মিনানের মোহাব্বত এটা বৈধ আবার নিসা হলে এটাও ঠিক ঠিক আছে সব কিছুর উপরে মানুষ নিসাকেই তারি দেয় পিছনে যা বলা সামনে যা বলা হবে এই যে টাকা পয়সা টসা যা আছে সবগুলো সে ব্যয় করে নিসা পাওয়ার জন্য তাই না তারপরে মহিলাদের মেয়েদের ব্যাপারে আর নিসা দ্বারা স্ত্রী হতে পারে স্ত্রী হলো স্ত্রীর পরে আনা হয়েছে বানিন এটা হলো তার যে কোন একজন ব্যক্তির স্ত্রী আগে আসে তারপরে নাকি বানিন আসে এরপরে বানিনের পরে আনা হয়েছে গিয়ে বাকিগুলো কারণ সম্পদের তুলনায় কোন একজন ব্যক্তির কাছে তার সন্তানই প্রিয় হয় এই সন্তান বিপদে পড়লে সে সব সম্পদ ব্যয় করে হলে সন্তানটাকে বাঁচায় কিন্তু সব সবার বেলায় এই নিসা আগে নিসাটা আগে তীরা মুকান্তার কানা তীর সোনারূপা কানা তীর মুকান্তার কানা তীর আমলিল ক্যাথিরা প্রচুর সম্পদ একসাথে ঘোড়া সুন্দর অশ্বরাজি মুসাওয়ামার দুইটা মানা হিসান তর্জমা করে এই মানা বোঝাই দিয়েছেন মুসাওয়া মানে হলো সুন্দর কিন্তু আকসর মুফাস এই উন্নত ঘোরা গুলোকে তারা বিশেষ চিহ্ন দিয়ে রাখতো এটা বিশেষ চিহ্ন দিয়া রাখতো এটা চতুষ পর্যন্ত এই যেগুলোর মহাব্ব তোমাদের দিলে আসে কিন্তু এগুলো হলো হায়াতের দুনিয়া এই তার دنیا بےپارے ماتا আর বলতেছেন যে আপনি তাদেরকে বলেন এই যে উল্লেখিত বস্তু সমূহ এগুলোর চেয়ে উৎকৃষ্ট বিষয় সম্পর্কে কি আমি তোমাদেরকে বলবো মানে নিশ্চিত নিশ্চয়তা বোঝাবার জন্য প্রশ্নটা যেটা আমি বলবো সেটা বাস্তবে উৎকৃষ্ট লম বেঁচে থাকবে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে